the way i think what they all hate is if we ain't great just really only ones on don't know sound your head if you hear the choir in the west in i'm so blessed to be with them m u -S -S -M, i'm so blessed to be with them watch little wonders at their best bishoy shishura প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সলিউশন ফর হিউম্যানিটি সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আজকে আমাদের সামনে যে আলোচনাটি আছে সেটি বাবু বয়ানে কাসক ভালো কাজের বিভিন্ন পন্থার বিষয়ে যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে বাকি হাদিসগুলি। আজকের প্রথম হাদিস আনি মুসালী আনহু কল কলা সাল্লাম আলী আবু মুসা আসারি রাজিয়াল তিনি বলেন রসুলাম বলেছেন মানসাল যে ব্যক্তি দুই ঠান্ডা সলাৎ আদায় করল দাখাল জাননা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো করল মোত্তাফাকালি মুসলিমের হাদিস দুই ঠান্ডা সলাাত এর ব্যাখ্যায় ওলামা ইকরাম বলছেন আসর সকালে এবং আসরের সলাদ সকাল সকাল বেলা ঠান্ডা হয় আর আসরের সময় দুপুরের যে প্রচন্ড রৌদ্র এবং গরম যখন দুপুরে থাকে তো আসরের সময় সেই গরমটি কমে যে একটু ঠান্ডা ভাব হয় এই এই দুই সলাদকে সলাতুল বারদাইন বলেছেন তো আল্লাহ নবী সালাম বলেছেন যে ব্যক্তি এই দুই সলা আদায় করল নিয়মিতভাবে ভাবে দাখলাল জাননা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহরবুল আলমিন আমাদের উপর পাঁচ অক্ত সলাদ ফরচ করে দিয়েছেন বনিয়াল ইসলাম আলহিন শাহাজ ইহ য়েম করা পাঁচ কাইম করা থেকে তার দায়িত্বের হাত আল্লাহ তালা তুলিয়ে নেন সলাদ তো কোনো একটিও বাদ দেওয়া যাবে না কিন্তু বিশেষ করে ফজর আর আসর এই দুটা মূল্যবান সলাদ কেন যে ফজরের সময় ঘুমের সময় সুন্দর ঘুম আসে शीतर बेला लेफे भर उठे कष्ट उजुरा फजर सलाद आदाय दुपुरे खाना खेलुल्लाश्राम से आजान दिए सला रेडी हवा तो देखा जाए विशेषकर जो ब्यक्ति गुरुत सहकारे सलाद आदाय आल्ला ता नबीलम ताकि जाना बोले आख्य कर ভারী হয় না আর এই দুই সলাতের ভিতরে যদি সে জানতো যে কি লাভ আর কি উপকার আছে সে যদি মুখের উপর ভর দিয়ে যদি আসার সম্ভব হতো উপস্থিত হতো সম্মানিত শ্রোতা আসুন আমরা আমরা ভাবে করার চেষ্টা করি আল্লাহ আমাদের তফিক দান করুন ওয়ান বুখারি আবু তিনি তার জন্য মকিম অবস্থায় এবং সুস্থ থাকা অবস্থায় যে আমলগুলি সে করত অসুস্থ হওয়ার কারণে এবং সফর করার কারণে ওই আমল যখন সে করতে পারছে না তো যেহেতু সে মোকিম অবস্থায় এবং সুস্থ অবস্থায় সেগুলি কাজ করত আল্লাহ আল্লাহতালা এই অবস্থাতে ওই আমলগুলি না করার পরেও আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ স্বভাব দান করবেন ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়েছে সুস্থ অবস্থায় সে নফল শ্যাম পালন করত তাহার যাদের সলাচ আদায় করতো ফরস সলাচের আগে এবং পরে যে সুন্নতগুলি আছে এগুলিও আদায় করত কিন্তু অসুস্থ হওয়ার কারণে সে এগুলি আদায় করতে পারছে না তারপরেও আল্লাহ নবী সালাম বলেছেন যেহেতু করতে পারছে না তো আল্লাহ তাকে সব থেকে তাদেরকে পরিপূর্ণ তিনি বলেন রসুলাম বলেছেন কুল্লুমা কাজ করা এটাই সদাকা কথা কথা বলা এটা এটা করে এবং বলে তাহলে এই গণ্য হবে ওয়ান তিনি আরো বলেন কোন ব্যক্তি যদি তার ফল কিছু খেয়ে নেয় এবং সেখান থেকে যদি মানুষ উপকৃত হয় তাহলে তার বদলেও এই ব্যক্তি সদকার স্বভাব পেয়ে যাবে অমা সুর কামিনা ওই গাছ থেকে ওই গাছের ফল যদি কেউ চুরি করে খায় তারপরেও ওই ব্যক্তি ওই গাছওয়ালা সেই চুরি করে খাওয়ার কারণে আল্লাহ তালা তাকে সদকার স্বভাব দান করবেন ওলা ইয়ার জা উহু এবং কেহ যদি ওই গাছের কোনো ক্ষতি করে তাহলে এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তালা তাকে সদকার বদলা দান করবেন বলেন যে কোন মুসলমান যখন কোন গাছ রোপন করে কোন গাছ লাগাই এবং সেই গাছ থেকে যদি কোনো মানুষ সেই গাছের ফল খায় পলা দা অথবা কোন পশু যদি ওই গাছের পাতা খায় পলা তৈর এবং পাখিরা যখন ওই গাছ থেকে কোনো ফল সে খাবে ইল্লা কেয়ামা তো এই কাজটি তার জন্য সদকা বলে গণ্য হবে কেয়ামত পর্যন্ত সুবাহ আল্লাহ তাহলে গাছ রোপণ করা তবে সবকিছু নিয়তের উপর নিয়াত। গাছটি লাগাইছি এখান থেকে মানুষ যদি খায় মনে করতে হবে খালা সেটা আল্লাহর ওয়াস্তে কোনো পশু পাখি যদি খাই চতুষ্প জন্তু যদি সেখান থেকে কিছু খায় তাহলে এমন না যে সেখানে নারাজ হতে হবে অথবা গালিগালাজ করতে হবে এমনটা নয় যা খেয়েছে অথবা কেউ চুরি করেছে অথবা কোনো কেউ নোকসান করেছে এর সব কিছুর বিনিময় আল্লাহ তালা আমাকে নৈরাস করবেন না আমাদেরকে মাহরুম করবেন না আল্লাহ নবী বলছেন এই সব কাজের বিনিময় তাকে সাদাকার সবাব দান করা হবে অথবা কোন খেত খামার করে খেতে যদি করে সেখানে যে খেত খামারের কাজ করছে সেখানে যা কিছু সে রোপন করছে ইয়াকুল মিনহু ইনসানুন সেখান থেকে মানুষ খায় অথবা চতুষ্প জন্তু খায় যে কেউ না কেন অথবা সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এগুলি হলো সবাব সবাবের বহু পন্থা বহু মাধ্যম এই মাধ্যমগুলি আমরা যদি জেনে থাকি তাহলে অবশ্যই আমরা এর বিনিময় সবাবের সুসংবাদ যখন শুনেছি তখন আমাদের গাছ থেকে যদি ফল চুরি হয়ে যায় অথবা কেউ যদি ফসল থেকে কোনো ক্ষতি করে নেয় তাহলে আমাদের মনে করতে হবে মানুষ মানুষের ক্ষতি করতে পারে না মুসলমানের জন্য এটাই বোনাস যে আল্লাহ পাক তাকে কোনো দিক দিয়ে কোনো ক্ষতির কোনো দিক রাখে নেই মানুষ খেয়েছে তার বিনিময়ে আল্লাহ তারা তাকে সদকার আজার দিবেন এবং কেয়ামতের দিন যে বদলা পাবে এই বদলা এই দুনিয়ার এই নোকসানে চাইতে অনেক অনেক বেশি এবং ভালো বদলা হবে ইনশা আল্লাহ তার ওয়ান হুকাল আরা কোরবাল মসজিদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ক্ষেত্র। মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি সময় ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে কবল করে ইসলামের শক্তি তাদেরকে টেনে আছে स्तावित नीतिमाल द्वारा कार्यक्री भाव इचार सम्भव देखा कथा क्या প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকাশন সকাল সাড়ে দশটায় বাংলাদেশে সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ मुजफ्फर बिन महसिद डांगीर शेख शाहिदुल्लाह खान मदानी अहमदुल्लाह बिन मोहम्मद तेलबर हुसैन हारून हुसैन उपस्थापन अनन्य गुणावल जान देखान माना दुनिया रात साढ़े ना पुन सम्प्रचार सकाल आठ टाइम टी الحمد لله والصلاة والسلام على رسول الله شما نتو سروط عدد شكموندولي عمر رسول صلى الله عليه وسلم اكتا حديث اعلاو چنام رسون چلم بنو صلى الله عليه وسلم مرسيدير نکوت باري نيشتی جات چه جنو جتادر كي باري تلو مرسيد تكي اونيك دوري تو الله نبي صلى الله عليه وسلم جخون اي خوابطي جنتي پلن تخون تيني بولن انهو قد بلغني انكم تريدون ان تنتقلون قرب المسجد امي جنتي پلنم جتوم নিকটে তোমাদের বাড়ি নিয়ে আসছো বলেন বললেন বানি সালামা দিয়া রকম তুকাবু আসা রুকম দিয়া রকম তুকাবু আসা রুকম হে বানু সালাম লোকজন সকল শুনে রাখো তোমাদের বাড়ি ওই জায়গায় থাক তোমাদের বাড়ি তোমরা সেখানেই রাখো কারণ তোমরা যে হেঁটে আসো এই হেঁটে আসার বিনিময় তোমাদের প্রত্যেক কদমের বদলে নেকি লাখা হয় অফি রেওয়ায়তে আছে এনাবিকুল্লি খতোয়াতিন দারাজা প্রত্যেক কদমের বদলে আল্লাহ আল্লাহতালা তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেন তো মসজিদের নিকটে আসা এটা বড় কথা নয় কিন্তু দূর থেকে যদি মসজিদে কোনো ব্যক্তি হেঁটে আসে তাহলে কসরাতুল খতোয়া ইলালমা সাজিদ যাওয়ার জন্য অধিক বেশি হাঁটার কারণে আল্লাহ নবীল বলেছেন তার প্রত্যেক কদমে আল্লাহ একটি করে নেকি লেখেন এবং তার জন্য মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার থেকে আল্লাহ করে দেন তিনি বলেন যে একজন ব্যক্তি ছিল আমি জানি না যে ওই ব্যক্তির চাইতে বেশি দূরে অন্য কারো বাড়ি আছে এটা আমার জানা নেই তার মানে হলো এই ব্যক্তির বাড়িটি ছিল মসজিদ থেকে অনেক দূরে বা সবচেয়ে বেশি দূরে তুখতিহু সালাত এর পরেও তার কোন নামাজ ছুটে যেত না ফাকিল লাহু। আও ফুল লাহু বলছেন তাকে বলা হয়েছে অথবা আমি বলছি আমি তাকে বললাম লাউ তারা ইতা হিমারান গাধা বলছে নাও তাহলে তাহলে তুমি যদি একটি গাধা খরিদ করতে পারো একটি গাধা যদি কিনতে পারো তাহলে এই অন্ধকারে রাত্রে এই কষ্টে না করে তুমি সে গাধার উপর সওয়ার হয়ে মসজিদে আসলে তোমার কষ্টটি কম হকালা বলেন মা এটা খুশি লাগে না যে আমি থাকি নিয়ে আশা রাখি এবং আমি চাই আমি যে মসজিদে যাই এবং আসি এ যাওয়া আসার বিনিময় আল্লাহ তালা যেন আমাকে আজর এবং সবাবদান করেন সুবহান আমি এবং আল্লাহ জানো এই পরিশ্রমের বিনিময় এই হাঁটার বিনিময় আল্লাহ তালা যেন আমাকে সবাব এবং আজর দান করেন আল্লাহ নামী বললেন কদ জামাকা রী ক্যাকুল্লাহু আল্লাহ তালা তোমাকে এই সকল श्रोताओ दर्शक मंडल सहबा तर सब समय जान एक लक्ष्य छो किन करब किसी स्व कम क्या समय शुद् मात्र कैक जन वृद्ध छाड़ा पावाएं सम्मानित श्रोता दर्शक मंडल मस्जिद थे बड़ी एक, एक दूर है तक मन ना खारस এই বাড়িতে হেঁটে এবং এই দূর হওয়ার কারণে তাদের কোনো দিন কোনো সলাৎ কাজাও হয় নাই ছুটেও জানাই নাই আল্লাহ তালা আমাদের আমল করা তফি দান করুন আবিহদ আবদুল্লাহ আবু মুহম আব্দ আস রাহা তিনি বলেন রসুল সালাম বলেছেন चल्लिस स्वभाव एम आ चल्लिस कम आ चलिशी अभ्यस एम आल्ला चल्लिश कल दूध वाला उठनी तावा दूध वाला उठनी को दिए देवा जो एखान तुम्हें दूध पान আল্লা আশা করে এবং আল্লাহ তালা তার জন্য যে ওয়াদা এবং প্রতিশ্রুতি করে দিয়েছেন যে তুমি যদি ভালো কাজ করো ভালো কাজের বিনিময় আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিবেন এই ধরনের আশা এবং ভরসা নিয়ে আল্লাহর বাণীর উপর আল্লাহর ওয়াদার উপর যদি সে পরিপূর্ণ বিশ্বাস করে কোনো একটি আমল করে এই ৪০টি আমলের মধ্য থেকে ইহাল জান্না এই আমলের বিনিময়ে আল্লাহ তারা তাকে জান্নাত দিবেন জান্নাত দান করবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী কোনো ব্যক্তিকে দুধ দুধওয়ালা উঠ কাউকে দিয়ে দেওয়া উপকারের জন্য তো এটা বড় কাজ তো এগুলি একটা নেকি যে কোনো ব্যক্তির উপকারের জন্য আমি তার ছাগল দিলাম আমি তাকে গাভি দিলাম আমি তাকে ওঁর দিলাম এটা দুধ পান করার জন্য হতে পারে সফরের জন্য হতে পারে অথবা কাজের জন্য হতে পারে অর্থাৎ কোনো মানুষের জন্য উপকারের জন্য যদি আমি কোনো কাজ করি তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই একটি কাজের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে জান্না দিতে পারেন তুমি নিজেকে জাহান নাম থেকে মুক্ত করো জাহান নাম থেকে বাঁচো ওলাউবি সাকি তামারাতেন খেজুরের একটি অংশ সদকা করার মাধ্যমে হলেও जहां नाम आगुन बात समान श्रोताओ दर्शक मंडल मानूष जहां नाम तब जो सदका टीम आल्ला सन्तुष्टर रेजामंदी हासिल कर आल्ला नबीलम जे व्यक्ति কোন একটি খেজুরের সামান্য এক কিছু অংশ যদি কেউ শুধু আল্লাহ আল্লাহ নবীলাম বলেছেন যে আল্লাহ তাকে এমনভাবে বড় করতে থাকে যেমন নাকি কামাকরবী যেমন নাকি তোমরা তোমাদের গাভী বা তোমাদের পশুর বাচ্চাদেরকে লালন পালন করে তাদেরকে বড় করো আল্লাহ নবী সালাম তোমার এই খেজুরটিকে শিখ সেভাবে বড় করতে করতে হাত্তাকাল আদিম বড় একটি পাহাড়ে সেটাকে পরিণত করে দেয় সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এগুলি স্বভাবের কাজ আল্লাহ রাস্তায় দান খয়াত করা সৎকা করা ছোট জিনিস হলেও সেটাও সৎকা করতে হবে যদি সেটা একেবারে আমার দৃষ্টিতে একেবারে হালকা এবং ছোট বা মামুলি জিনিস হোক অনেক সময় দেখা যাচ্ছে এটাও যদি মানুষ খালেসভাবে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য যদি করে তাহলে এর বিনিময় আল্লাহ তারা জান্না দেবেন ইনশাল্লাত কোন ব্যক্তি থাকবে না যার সঙ্গে তার রব এবং প্রতিপালক কথা বলবেন না পেয়ামতের দিন সকল মানুষের সাথে আল্লাহ কথা বলবেন লাই সাবাই নাহু তর্জমান এবং এই দুইজনার কথার মাঝে কোনো ব্যাখ্যা কারি প্রয়োজন আল্লাহ সে ভাষা দেখবেন সে যত নেক আমল করেছে তার ডান পাশে সবগুলি নেক আমল সে দেখতে পাবে আশামহু এবং তার বাম দিকে যখন সে তাকাবে ফালা রা কাদ্দামা দেখবে যত গুনা করেছে যত নাফরমানি কাজ করেছে সকল নাফরমানের কাজ তার বাম দেখে জড় হয়ে আছে ফায়ানজুরু এরপরে দেখবে যে এমন হতে পারে হয়তো তার আমলের চাইতে তার সবের চাইতে গুনার বোঝাটা বেশি ফায়ানজুরু বাইনা দেহি এর কারণে সামনে যখন সে দেখবে ফালা ফাল না তিলকা আওয়াজিহি তখন তার সামনে আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না সে আগুন থেকে বাঁচো থেকে মেজিদ ফাবি কালিমাতিন তৈরি কোনো ব্যক্তি যদি এই খেজুরও যদি কাউকে না দিতে পারে তাহলে সে একটি ভালো কথা বলার মাধ্যমেও নিজেকে জান্নার থেকে মুক্তি করতে পারবে সম্মানিত শ্রোতা ও দর্শকী এই জিনিসটা আমরা মানুষদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন সে তখন আলহামদুলিল্লাহ বলে আও অথবা সে পান করে ফয়াহমাদুহু এবং সে তার জন্য আলহামদুলিল্লাহ বলে তো যদি কোনো ব্যক্তি খাওয়ার পর আল্লাহামদুল্লাহ বলে পান করার পর আল্লাহামদুল্লাহ বলে তো এই এতটুকু ছোট্ট একটি আমলের বিনিময়ে আল্লাহ তার প্রতি যখন সেই বান্দা খাবার পরে আলহামদুলিল্লাহ বলেন এবং পান করার পরে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ নবী সাস বলেছেন যে ব্যক্তি খাবার পরে এই দোয়াটি পড়বে আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানি হাজা وارزقليه من غير حول مني ولا قوه غفر له ما تقدم من ذنبه الله تعالى এই দোয়া পড়ার কারণে তার পিছনের সকল গুনাহকে maaf করে দিবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আসুন আমরা নেকির কাজে অগ্রসর হই এবং নেকির কাজ যতগুলো আমরা শুনছি এই কাজগুলি শোনার পর এর প্রতি আমল করার জন্য চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে عشكر متوالتنا ايكاني ششكورتي وآخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته नाम आदाय करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर